এই পৃথিবীর ইতিহাসে এমন একটা সময় আসবে যখন যার মধ্যে জীবন রয়েছে এমন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে পৃথিবীর সকল প্রাণী মৃত্যুবরণ করবে সকল প্রকার জীবনের পরিসমাপ্তি হয়ে যাবে আল্লাহ সুহানা বলছেন পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুফান আরো বলতেন স্তব্ধ হয়ে যাবে এবং এটা এত তাড়াতাড়ি হবে যে মানুষ নিজেদের মধ্যে আলোচনা ঝগড়া করতে থাকবে কিন্তু একসময় হঠাৎ সবকিছু থেমে যাবে এবং তাদের হাতে তখন কোন সময়ই থাকবে না পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না নিজের পরিবারের কাছে ফিরে যাব অসম্পূর্ণ কাজগুলোকে শেষ করব। তাদেরকে ভালো কিছু একটা উপদেশ দিব এই ধরনের কোন সুযোগ পাওয়া যাবে না সব কিছু হঠাৎ করে হয়ে যাবে এবং যখন সেই মহা মহাপ্রতীক্ষিত সময়টি চলে আসবে সেই মুহূর্তটি চলে আসবে তখন সব কিছু বন্ধ হয়ে যাবে থেমে যাবে জীবনের সমস্ত স্পন্দন থমকে যাবে আল্লাহ সুহ বলেন তখন তারা অসিহত করতেও সক্ষম হবে না এবং তাদের যেতে পারবে না সেই ভয়ানক চলে আসবে কোনো দুইজন ব্যক্তি একটি লেনদেন নিয়ে আলোচনা করতে থাকবে একজন ব্যক্তি অপরজনের কাছে এক টুকরো কাপড় বিক্রি করছে কিন্তু সেই সময়টি যখন চলে আসবে তখন তারা তাদের সেই কাপড়ের টুকরো গোটানোর সময়টুকুও পাবে না বিক্রি দূরে কোন একজন মানুষ তার উটের দহন করা উটের দহন করা দুধ নিয়ে তার বাসায় যাবে তার উটের দুধ নিয়ে বাড়িতে যাবে কিন্তু সে সেই দুধের স্বাদও গ্রহণ করতে পারবে না কিয়ামত চলে আসবে এমন এক মুহূর্তে যখন একজন মানুষ তার হাত উঁচু করবে মুখে খাবার নেওয়ার জন্য কিন্তু যখন সেই সময় চলে আসবে হঠাৎ করে চলে আসবে তখন সে সেই খাবার সেই খাবারের টুকরো মুখে মুখের ভিতরে প্রবেশ করানোর সময়টুকু পাবে না এটা এতটাই দ্রুত হবে যে সব কিছু মুহূর্তের মধ্যে থেমে যাবে কিভাবে এটা হবে এটা হবে একটিমাত্র ফুৎকারের মাধ্যমে একটি ফুৎকার মাত্র আর সুর কোরআনের বিভিন্ন স্থানে আর সম্পর্কে বর্ণনা করা হয়েছে আর সুর কী জিনিস আর সুর হচ্ছে একটা সিঙ্গা আর যিনি এই সিঙ্গাটি ধারণ করে আছেন তিনি হচ্ছেন ফেরেস্তা ইসরাফিল রাসুল্লাম তাকে দেখেছেন তিনি তাকে দেখে এসেছেন রাত্রে এবং তিনি তাকে দেখে এসে যা বলেছেন সেটা হচ্ছে এরকম সেই ফেরেস্তার দৃষ্টি সব সময় আল্লাহ আরো দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে কেন কারণ তিনি ভয়ে আছেন একটি আতঙ্কিত অবস্থায় রয়েছেন তিনি নিজেই না জানি কখন সেই সময়টি চলে আসে দিকে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছেন বিচার দিবসের কেয়ামতের আগমনের অপেক্ষার জন্য এরপর রাসুল্ল সাল্লাহাম আরো বলেছেন তার চোখগুলো দেখতে জল জ্বলে দুটি তারার মতো জল দুটি তারার মতো উজ্জ্বল বড় রাসুল্লাহ সালাইসাল্লাম দেখলেন যে তার চোখগুলো তিনি এরপর এই দুনিয়ার সমস্ত কিছু থেকে সব ধরনের আকর্ষণ হারিয়ে ফেললেন তারপর তিনি বলেন কিভাবে আমি নিজেকে উপভোগ করতে পারি কিভাবে আমি এই দুনিয়ার কোনো কিছুতে বিনোদন খুঁজিয়ে পেতে পারি কিভাবে আমি এই দুনিয়ার কোনো কিছুতে মজা পেতে পারি যখন একজন ফেরেস্তা সেই সিংগাকে মুখে নিয়ে বসে আছেন তার কপাল ঝুঁকে আছে সামনের দিকে দৃষ্টি ফিরে আছে আরসের দিকে আর কান খুলে সজাগ হয়ে আছে সেই মহা নির্দেশের জন্য যখন তিনি সিংহায় ফুৎকার দিবেন। তিনি অলরেডি মুখে সিংগা নিয়ে বসে আছেন এমনকি তার কপাল সামনের দিকে ঝুঁকে আছে দৃষ্টি স্থির হয়ে আছে কান খুলে আছে শুধু সেই মহা আদেশের অপেক্ষায় আছেন কখন সেই মুহূর্তটি আসবে যখন তাকে সিঙ্গায় ফুৎকারের আদেশ দেওয়া হবে আর তিনি সেই আদেশ পালন করবেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরপর কিভাবে আমি এই দুনিয়ার সাদ আনন্দ উপভোগ করব যখন ফেরেস্তারা সিঙ্গায় ফুৎকারের জন্য অপেক্ষা করে বসে আছে কখন সেই সময় হবে কখন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে কিবার হবে সেদিন এবং সেটা হবে একটি জুমার দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সব দিনের সেরা দিন হল শুক্রবার জুমুয়ার দিন এবং এই দিনে কেয়ামতের দিবসটি সংগঠিত হবে আস্লা এবং এই হাদিসটি রয়েছে মিসকাতিতে রাসুল্ল সালাইসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন সব দিনগুলোকে আমার কাছে এনে হাজির করা হল এবং আমার কাছে শুক্রবারকে মনে হলো জুমুয়ার দিনকে মনে হলো একটি উজ্জ্বল সাদা আয়নার মতো। খুবই উজ্জ্বল এবং কিন্তু এর দিকে দেখি একটা একটা কালো কালো স্পট যখন জিজ্ঞাসা করলাম এটা কেন আমাকে বলা হলো এটা হচ্ছে সেই সময়ের জন্য অর্থাৎ কিয়ামতের দিবসের জন্য জুমুয়ার দিন কিয়ামত আরেকটি হাদিসে তিনি বলেছেন যেদিন সূর্য উঠে তার মধ্যে সবচেয়ে পবিত্র দিন হল জুমুয়া জুমুয়ার দিন সেই দিন আদম আলা সৃষ্টি হয়েছেন এবং এই দিনেই তিনি পৃথিবীতে এসেছেন এই দিনেই তার তা কবুল করা হয়েছে এবং এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন এবং এই দিনেই সেই মুহূর্তে চলে আসবে কিয়ামত সংঘটিত হবে কিন্তু এই হাদিসে অতিরিক্ত নতুন কি তথ্য রয়েছে এই হাদিসের বাকি অংশে বলা হচ্ছে এই তথ্যের ফলে অর্থাৎ জুমু আর দিনে কিয়ামত সংঘটিত হবে এই তথ্যের ফলে প্রাণী জগতের মধ্যে কি প্রতিক্রিয়া দেখা যায় সেই সম্পর্কে বলা হচ্ছে এই দিনেই সেই ঘটনাটি সংঘটিত হবে তারা আতঙ্কিত অবস্থায় ভয়ে প্রতস্থ থাকে ইন ওয়াল ইনসান শুধু জিন আর মানুষ ছাড়া আমরা এই জুমুয়ার দিনে এই শুক্রবার দিনে যেন অতিরিক্ত সময় নিয়ে ঘুমাই কোন চেতনা নেই বাকি সৃষ্টিকুল ভয়ে থাকে আর আমরা ঘোরাফেরা করি সপ্তাহের বাকি দিনগুলোতে প্ল্যান প্রোগ্রাম করি জুমার দিনে কি করব। আমরা এমন ভাবে এই দিনের জন্য পরিকল্পনা করি যেন এই দিনটিতে কিছুই হবে না আল্লাহ সুবাহানু তা বলছেন ونفخ في الصور فصعق من في السماوات ومن في الارض الا من شاء الله ثم نفخ فيه اخرى فاذا هم قيام ينظرون شंगाई ফুটকার দেওয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই बेहوش হয়ে যাবে তারা ব্যতিক্রম এরপর আরেকটি শব্দ হবে সবাই দাঁড়িয়ে দেখতে থাকবে এখন কারা সে ব্যতিক্রম এই সম্পর্কে আলেমদের মতভেদ ছিল কেউ বলেছেন তারা হবে জান্নাতের সেবক সেবিকা জান্নাতের দাস দাসী কেউ বলেছেন তারা হবে জান্নাতের পবিত্র হুর হুর আল আইন কেউ বলেছেন ইব্রাইল মিকাইল ইসরাফিল আলহাই ইসলাম কেউ বলেছেন তারা হবে সেই সমস্ত ফেরিস্তা যারা আরোশ বহনকারী ফেরেস্তা কেউ কেউ বলেছেন আশুহাদা কেউ বলেছেন অমুক তমুক বিভিন্ন বর্ণনা কিন্তু সবার শেষে ইমাম আল কুরতুবি বলেছেন সঠিক মত হল এই সকল মতকে সমর্থন করার মতো পর্যাপ্ত দলীয় একটিও নেই কোনটি সঠিক তার প্রমাণ নেই এবং হতে পারে এই সবগুলোই সম্ভব তিনি আরও বলেছেন তিনি আরো বলেন যে আমাদের এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই কারণ আমাদের যা জানা দরকার সেটা আমরা জানি আর তা হচ্ছে যে আমরা কেউই সেই ব্যতিক্রম দলের মধ্যে অন্তর্ভুক্ত কেউ নই এবং আমরাও এটা বলব যে আমাদের আসলে এটা নিয়ে বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই কারণ আমাদের যা জানা দরকার সেই তথ্য আমাদের জানা দরকার বিদ্যা সেটা আমরা জানি আর তা হল আমরা সেই ব্যতিক্রম দলের মধ্যে অন্তর্ভুক্ত কেউ নই এবং আমাদের যা জানা দরকার সেটা আমরা জানি আমাদের যা জানা দরকার সেটা আমরা জানি এই তথ্যটা এটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি কারণ আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে ব্যবহারিক এবং বাস্তববাদী প্র্যাকটিক্যাল হতে হবে বাস্তব বুঝতে হবে আমরা সবসময় সেই বিষয়ে আগে জানবো যেটা আমাদেরকে সাহায্য করবে আমাদের কাজে লাগবে আগে ব্যক্তিগতভাবে তো এ কারণে আমরা দেখতে যখন একজন বেদইন মসজিদে আসলো এবং রাসুল্লাহ প্রশ্ন করলো মাতাসা মাতাসা কখন আরবে সেই মুহূর্ত কি মুহূর্তটি কখন আসবে তো এই লোকটি এমন একটি অবস্থায় এসেছে যখন রাসুল্লাহ সাল্লাহাম মসজিদে কথা বলছেন খুববা দিচ্ছেন সেই ঘটিয়ে প্রশ্ন কখন আর বই মুহূর্তে মনোযোগ তিনি খুদ্ চালিয়ে যেতে লাগলেন তো আবার সেই বেদুইনটি জিজ্ঞাসা কখন আর বেশি এই মুহূর্ত রাসুল্লাহ তার দিকে কোনো মনোযোগ তিনি খুদ্া চালিয়ে যেতে লাগলেন তৃতীয়বারের মতো আবার সেই লোকটি বেদুইন লোকটি গ্রাম্য লোকটি প্রশ্ন করলো কখন মুহূর্ত মাতাসা বারবার জিজ্ঞাসা করায় সাহাবারা বিরক্ত হলেন এবং তারা মনে করলেন তার এই প্রশ্ন করাটা পছন্দ করেনি যার কারণে তিনি ক্ষুদরা এবারে জিজ্ঞাসা করলেন যে কোথায় সেই ব্যক্তি যে বারবার প্রশ্ন করছিল তো রাসুল্লাহ সাল্লাহাম তাকে এই প্রশ্নের জবাবে কি বললেন মাতাসা কখন আর বেশি মুহূর্তে এর জব রাসুল্লাহাম তাকে পাল্টা প্রশ্ন করলেন প্রশ্নের মাধ্যমে তাকে জবাব দিলেন আচ্ছা তুমি বলো তুমি সেই দিনের জন্য কি প্রস্তুত করেছো কেন তুমি সেই দিনের কথা জানতে চাও তোমার সেটাই জানা উচিত যা তোমার কাজে লাগবে এবং সেই দিনের জন্য তুমি কি প্রস্তুত করেছো বলো তা আমরা বর্তমানে অনেক এমন ধরনের অনেক কাজ করি যেটা আসলে আমাদের ইমানকে একচুয়াল পরিমাণ বাড়ায় না আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান দাও যে আমাদের উপকার করবে এবং জ্ঞান দিয়ে না সেই জ্ঞান হতে তোমার নিকট পানা চাই আশ্রয় যা আমাদের কোন উপকার আসবে না বেদনটি তখন বলল যে হ্যাঁ আমি অনেক অনেক বেশি সাউন প্রস্তুত করিনি অনেক অনেক বেশি কিন্তু আমি আল্লাহ এবং তার রাসুলের জন্য ভালোবাসা দিয়ে আল্লাহ এবং তার রাসুলের জন্য ভালোবাসাকে প্রস্তুত করেছি এবং সেই ভালোবাসা দিয়ে নিজেকে তৈরি করেছি রাসুল্লাহ সাল্লাহ বললেন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো কয়বার সিংহাই ফুৎকার দেওয়া হবে তো কিছু কিছু ওলামা বলেছেন যে দুইবার এদের মধ্যে রয়েছেন ইমাম আল কর্তুবী ইবনে হাজার আল্লাহ কালানী তারা বলেছেন যে দুইবার বিকট শব্দ হবে প্রথম শব্দে সব কিছু ধ্বংস হয়ে যাবে আসাফ আর দ্বিতীয় শব্দে যাকে বলা হচ্ছে আলবাদ তখন সবকিছু পুনরায় উঠ কিছু কে কিন্তু হবে আসাক যা সবকিছুকে পুনরায় উত্থান ঘটাবে ইনে কাজুর ইবনে তাইমিয়া আল কাজী আবু বকর আল আরবি এবং অন্যান্য ওলামাদের মতামত এটাই পুনরুত্থান বা সবকিছুকে আবার ওঠানো আলোতা আল পুনরুথান মোহর ও নফি খাফি সূরি ফ্লাসি ইম সদা পল মরুন সিংগায় ফুৎকার দেওয়া হবে এবং তখনই তারা কবর থেকে তাদের পালন দিকে ছুটে চলে আসবে তারা বলবে হায় আমাদের দুর্ভোগ হায় আমাদের দুর্ভোগ কে আমাদেরকে আমাদের নিদ্রাস্থিত করলো রহমান এবং উপস্থিত করা হবে লক্ষ্য করুন তারা বলবে কে আমাদেরকে এত লম্বা ঘুম থেকে দেখালো আমাদের সবচেয়ে বাজে একটা অনুভূতি হয় খারাপ লাগে যখন কে হঠাৎ করে আমাদেরকে ঘুম থেকে ডেকে তোলে যখন আপনি ঘুমিয়ে থাকেন এরপর সাধারণত আপনি চাইবেন ধীরে ধীরে আসতে আসতে ঘুম থেকে উঠে যাইবেন শান্তভাবে। না হলে হঠাৎ করে কেউ এসে একটা আঘাত করে আপনাকে একটা থাপ্পড় দিয়ে উঠিয়ে দিল আঘাত করে উঠিয়ে দিল আপনি অপস্তুত অবস্থায় থাকবেন আপনি বলবেন আতঙ্কিত হয়ে যাবেন কি হলো কে আমাকে ঘুম থেকে উঠালো হ্যাঁ এই ধরনের একটি আতঙ্কিত অবস্থায় অপস্তুত অবস্থায় আপনি নিজেকে পাবেন তো এবারে আপনি শুধু কল্পনা করে দেখুন যে এমন একটা লম্বা ঘুম থেকে আপনাকে উঠানো হলো যখন আপনি আপনার কবর থেকে উঠে এসেছেন সাথে সংঘর্ষে চুরমার হয়ে যাচ্ছে বিস্ফোরণ ঘটছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সাগর মহাসাগরে অগ্নি শিখা লেলিহানা আগুন জ্বলছে চার তারা তাদের কক্ষপথ থেকে খোসে পড়ে যাচ্ছে সূর্য একেবারে মাথার উপরে এসে দাঁড়িয়ে আছে পায়ের নিচের মাটি কাঁপতে থাকবে নিজেদের মাথার খুলি ফেটে উন্মুক্ত হয়ে যাবে দেখবে আশেপাশের মানুষেরা এমন ভাবে দৌড়াচ্ছে যেন তারা মাতাল মানুষ তখন বলবে এই আমাদের কি হলো আমরা কি মাতাল হয়ে গেলাম কিন্তু আল্লাহ বলবেন। সুবহান এবং মানুষকে তুমি দেখবে মাতালের মতো অথচ তারা মাতাল নয় বরং আল্লাহ করুন তখন মানুষের অবস্থা হায় আমাদের জন্য দুর্ভোগ আল্লাহ সুবাহ কুরআ আমাদেরকে বলছেন যে এই সকল মানুষদের কি অবস্থা হবে আল্লা সুবাহ কি বলছেন সেটা বলার আগে আমি চাই যে আপনারাও আমার সাথে একটা দৃশ্য কল্পনা করে দেখুন একটা অল্প বয়স্ক বাচ্চার কথা চিন্তা করে দেখুন এক বছর বয়সের বাচ্চা যে তার কবর থেকে মাত্র উঠে এসেছে একটা বাচ্চা এক বছর বয়সের বাচ্চা এক বছর বয়সে মারা গেছে সে এতদিন পরে তার কবর থেকে উঠে এসেছে মানুষ তাকে কবর দিয়েছে সেই যখন কেয়ামতের সেই পুনরুত্থান দিবসে বের হয়ে আসবে এই বাচ্চাটা যখন কবর থেকে বের হয়ে আসবে সে সমস্ত কেউ ঘাম দিয়ে হাটু পর্যন্ত ঢাকা, কেউ ঘামে কোমর পর্যন্ত ঢাকা, কেউ ঘামে কাঁধ পর্যন্ত ঢাকা আর সেই সময়ে সূর্য থাকবে মাথার ঠিক উপরে তার পায়ের নিচের মাটি কাঁপছে পাহাড় ভেঙে চুরমার হয়ে ধুলা হয়ে যাচ্ছে সাগরে আগুন লাগছে আকাশ ফেটে যাচ্ছে চৌচির হয়ে যাচ্ছে চাঁদ সূর্য তাদের কক্ষপথ থেকে খসে পড়ে যাচ্ছে আপনার কি মনে হয় সেই সময় সেই এক বছরের বাচ্চার প্রতিক্রিয়া কি হবে আল্লাহ বলছেন অতএব তোমরা কি রূপে আত্মরক্ষা করবে যদি তোমরা সেই দিনকে অস্বীকার করো যেই দিন বালককে করে দিব বৃদ্ধ সেদিন সূর্য ঠিক মাথার উপরে থাকবে এবং এতে शे चूल धूसर ऐसे भयतर अवस्था कीस्कारी आतंकित अवस्था बृद्धे परिणत है प्रतियत पाप कर बेड़ा एक भूल कौवा कराता সেটাই হচ্ছে আসল দিবস আসল দিন আল ইয়াল আজিমুল কিয়ামা কিয়ামতের দিন কিভাবে সেই পুনরুত্থানের ঘটনা ঘটবে যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং মরে পরে থাকবে আল্লাহ সোহানা তাহলে আসমান থেকে একই বৃষ্টি নাতিল করবেন এবং আমরা আমাদের বীজ থেকে আমাদের চারা থেকে বেড়ে উঠব আমাদের বীজ কি্লাম বলেছেন যে আমাদের সম্পূর্ণ শরীর নষ্ট হয়ে যাবে প্রতিটি অংশ মাটি খেয়ে ফেলবে শুধু একটি ছোট্ট অংশ ছাড়া যেটা আমাদের মেরুদণ্ডের শেষ ভাগের ছোট্ট একটা এবং সেই ব্রিজ থেকে তরল আল্লাহ সুমানতালা নাজিল করবেন এবং যার মাধ্যমে আমরা আমাদের সেই ব্রিজ থেকে সেই মেরুদণ্ডের শেষের ছোট্ট সেই অংশ থেকে আবার আমরা বেড়ে উঠব রাসুল্লাহ সাল্লাই সোহিয়াল বুখারিতে বলেছেন দুইটি ফুতকারের মধ্যে ব্যবধান হবে চল্লিশ তাকে জিজ্ঞাসা করা হলো চল্লিশ দিন না চল্লিশ মাস না চল্লিশ বছর তিনি উত্তর দেননি সুতরাং কত দিন কতটুকু সময় সেই তথ্য আমাদেরকে প্রদান করা হয়নি এরপর রাসল সাল্লাম বলেন এরপর আকাশ থেকে কিছু তরল মাটিতে পড়বে এবং আমরা সেভাবেই বেড়ে উঠব যেভাবে বীজ থেকে গাছ বৃদ্ধি পায় আল্লাহ বীজ থেকে গাছ তৈরি হওয়ার সাথে মানুষের সেই সময় আবার পুনরুত্থানের তৈরি হওয়ার যে তুলনা করে বলেছেন আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন অতপর সেই বায়ু মেঘমালা সঞ্চারিত করে এরপর আমি সেই মেঘমালাকে মৃত ভূখণ্ডের দিকে পরিচালিত করি তারপর সেই ভূখণ্ডকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করে দেই। একই ভাবে হবে পুনরুত্থান তাই আলোসু মোহনতলা বলছেন মৃত জমিনটার দিকে চেয়ে দেখো যেটা ছিল মৃত এখন সেটা বৃষ্টির পরে জীবিত আলোচ মোহনতলা বলছেন ওইটাই হলো আমাদের পুনরুত্থানের ঘটনা এইভাবেই হবে পুনরুত্থান আমাদেরকে আমাদের মৃত বীজ থেকে উদ্গত করা হবে কার কবর প্রথমে খোলা হবে উত্তর হচ্ছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম যার কবরটি রয়েছে বর্তমানে মদিনায় তার কবরটিকেই প্রথম উন্মুক্ত করা হবে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমি মানব জাতির নেতা কিয়ামতের দিনে এবং হাসরের দিনে আমার কবরই প্রথম খোলা হবে আরেকটি সহি হাদিসে এসেছে যে একজন মুসলিম একবার একটি ঘটনার কারণে একজন ইহুদির সাথে তর্ক করছিলেন এবং ইহুদিটি এক পর্যায়ে বলতে লাগলো যে তার নামে যিনি মুসার কাছে তাওরাত প্রদান করেছিলেন অর্থাৎ সে তার নিজের নবী এবং তাদের কিতাব নিয়ে গর্ব হংকার করতে লাগলো শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে লাগলো তর্ক করতে লাগলো এবং তখন মুসলিম ব্যক্তিটি ইহুদিকে আঘাত করে বসলো এবং সে এসে রাসুল্লাহ সাল্লাহামকে ইহুদি ব্যক্তিটি বিচার দিল এবং তার পূর্বে সেই মুসলিম ব্যক্তিটি ইহুদি ব্যক্তিকে আঘাত করার পর রাসুল্লাহ সাল্লাহকে প্রশংসা করা শুরু করেছিল অর্থাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে ইহুদি ব্যক্তিটি সে তার নিজের নবী তাওরাতসলিম ব্যক্তিটিও সাল্লাহ করল কিন্তু তখন সেই মুসলিমকে বললেন যে আমার স্থানকে মুসা এর স্থানের উপরে দিও না আমার স্থানকে মুসা এর স্থানের উপরে দিও না সবার আগে আবা আমার কবর খোলা হলেও আমি দেখতে পাবো মুসা আল্লাহর সিংহাসন ধরে আছেন আমি দেখতে পাবো অলরেডি আল্লাহর তিনি কি সেই মৃতদের অন্তর্ভুক্ত নাকি তার বাইরে থাকবেন প্রথম ফুৎকার যাকে বলা হচ্ছে সাক যেটাতে সবকিছু ধ্বংস হয়ে যাবে মরে থাকবে কেউ কেউ থাকবেন ব্যতিক্রম মুসা তার মধ্যে ছিল কিনা এই তথ্য রাসদুল্লাহ সাল্লাহাম জানতেন না এবং তিনি বলেন আমাকে মুসা এর উপরে স্থান দিও না তো এর আসলে অর্থ কি মুসার উপরে কেন রাসুল সাল্লাহামকে স্থান দিবেনা এ কথা রাসুলাম কেন বলেন এর অর্থ কি তো হ্যাঁ অবশ্যই এটা আমরা জানি যে রাসুল্লাহ সাল্লা হাতি নেতা এবং আমরাও এটা বিশ্বাস করি যে রাসুল্ল সাল্লাম হচ্ছেন আল্লাহর সকল আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম চান না যে আমরা আল্লাহর আম্বিয়াদের মধ্যে কে শ্রেষ্ঠ কে কার থেকে উত্তম এটা নিয়ে কোন প্রতিযোগিতা করি শুধুমাত্র এই কারণে যে তাদের অনুসারী অবিশ্বাসী উফাররা এতে মন খারাপ করুক তাদেরকে পরাজিত করার জন্য আমরা যেন কোন আম্বিয়াকে ছোট না করি আমরা যেন কে শ্রেষ্ঠ আম্বিয়া সেটা নিয়ে প্রতিযোগিতা করে কোন আম্বিয়াকে ছোট না করি কারণ এই আম্বিয়াগণ তারা মূলত ইহুদি খ্রিস্টান কোন জাতিরই অন্তর্ভুক্ত নয় তারা হচ্ছে মুসলিম এবং মুসলিম উম্মারই সদস্য তারা আমাদেরই লোক মুজা উম্মতে মুসলিমের একজন সদস্য মুসা আলাইসাল্লাম মুসলিম উম্মার একজন সদস্য এবং এই কারণে যখন যে আসুরার দিনে ইহুদিরা রোজা পালন করছে তারা বলছে এমন একটা আল্লাহ ফিরাউনের কবল থেকে মূষাকে রক্ষা করেছিলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন যে মুসা যতটা না তাদের লোক তার থেকেও বেশি আমাদের লোক আমরা এই দিনে রোজা রাখার বেশি হকদার কারণ ইহুদিরা তারা মুসাকে অনুসরণ করে না তারা তাদের তাওরাতকে বদলে দিয়েছে তো কাজেই আমরা এগুলো নিয়ে মুসলিমদের সাথে কোন ধরনের প্রতিযোগিতা করবো না এর মাধ্যমে আল্লাহর আম্বিয়া আসলে মূলত অসম্মান করা হয় তাদের ছোট করা হয় এবং আম্বিয়া আল্লাহমসাল্লাম হচ্ছেন আমাদের উন্মতির সদস্য তাই আমাদের উচিত নয় যে আমরা কোন ইহুদের কাছে গিয়ে বলবো যে মহুসা আলাহিসাম আমাদের মুহম্মদ সাল্লাম কে উত্তম কে ভালো আমাদের উচিত যে আল্লাহর সকল আম্বিয়াকে শ্রদ্ধা করা যদিও আমরা জানি যে মুহম্মদ হচ্ছেন সকল শিশির মধ্য থেকে বাচ্চা যে মৃতদেহ না কেন এমনকি পৃথিবীর বাইরে মহাকাশে হোক কিংবা সাগর মহাসাগরের অতল গহিনে হোক কিংবা মাটির নিচে হোক আল্লাহ সুবাহ সবাইকে একত্রিত করবেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন তুমি যেখানেই থাকু না কেন আল্লাহ তোমাদের সবাইকে একত্রিত করবেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাশীল সমুদ্রের অতল গহিনে মহাশূন্যের অসীমে যেখানেই থাকুন না কেন আল্লাহ সুমাতাল সবাইকে একত্রিত করবেন কাউকে ছেড়ে দেওয়া হবে না কারণ এই সৃষ্টি জগতের পুরোটাই আল্লাহর মালিকানাধীন এবং কোনো একজন ব্যক্তিও বাদ যাবে না আল্লাহ বলেন এবং আমি মানুষকে একত্রিত করব। এবং অতঃপর তাদের কাউকেই ছাড়বো না আল্লাহ সুহান তাল্লাহ তার সৃষ্টি জগতের সবাইকে একত্রিত করবেন এর অর্থ কি এর মানে কি সেখানে মানুষ অন্যান্য প্রাণীরাও থাকবে পশুরাও থাকবে হ্যাঁ সেদিন সেখানে পশুরাও থাকবে সেই দিন পশুদেরকেও একত্রিত করা হবে আল্লাহ বলছেন যখন বন্য একত্রিত হয়ে যাবে থেকে পশু শেষ বিচারের দিনে আল্লাহ সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন পশু পাখি এমনকি পোকামাকড় কীট পতঙ্গ সব কিছু কে আল্লাহ একত্রিত করবেন এবং আল্লাহ সেই দিন হবেন আল আদিল তিনি তার এই আল আদিল নামটি সেদিন ধারণ করবেন যার অর্থ ন্যায় বিচারক এবং আল্লাহ সুমতালার বিচার এমন হবে যে দুনিয়াতে যদি কোনো একটি ছাগলের শিং না থেকে থাকত এবং সেই ছাগলটি যদি কোনো একটি শিংওয়ালা ছাগলের সাথে লড়াইয়ে অসুবিধা ভোগ করতো এবং শিংওয়ালা ছাগলটি যদি অতিরিক্ত সুবিধা আদায় করে নিত তাহলে আল্লাহ সুমতাল তাকে সেই দিন সেই অধিকার বঞ্চিত ছাগলটিকে শিং দিয়ে বলবেন যে তুমি তোমার অধিকার আদায় করে নাও এবং এরপরে প্রাণী জগতের মধ্যে সকল ধরনের বিবাদের মীমাংসা হয়ে গেলে আল্লাহ সুমতাল্লাহ তাদেরকে धूल पर बोलें तुरब धूला परिणत हो जाओ तीन सबाई के धुलए परिणत कर देवेंटे से मुहूर्त जा देखे अविश्वासगण कुर बोले उठब হায় আমিও যদি ধুয়া হয়ে যেতাম এমনি ভাবে যদি আমিও ধ্বংস হয়ে যেতাম আমার যদি কোনো অস্তিত্ব না থাকতো আল্লাহ সুহান ইয়ালাই কুন্তু তুরা বাহ কুফর আফসোস করে বলবে হায় আমি যদি কোনো দিন দুনিয়াতেই না থাকতাম আমার যদি কোনো অস্তিত্বই না থাকতো আমি যদি কখনো জীবিতই না থাকতাম আমার যদি জীবনেই না থাকতো হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম কিন্তু এই ছিল তখন তারা কি করেছে তারা নিজেদের ইচ্ছা মতো চলেছে টাকা পয়সার লোভে দুনিয়ার লোভে যা খুশি তারা তাই করেছে এবং আল হাসর যেখানে সবাইকে পুনরায় একত্রিত জমায়েত করা হবে সেই জায়গাটা কেমন হবে আল্লাহ তোমাদেরকে তোমাদের আদি প্রকৃত অবস্থায় নিয়ে যাবেন এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি আয়াত তিলত করেন যেখানে আল্লাহ সুমন আলাদা সেদিন সেদিন আমি আকাশটি গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন ভাবে গুটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত হক আমাকে তা পূরণ করতেই হবে আল্লাহ সবাইকে তার আদি অবস্থায় যেভাবে জন্মের সময় দুনিয়াতে এসেছিলাম সেই অবস্থায় আবার উঠাবেন যখন আমরা জন্মেছি খালি পায়ে নগ্ন অবস্থায় সেই অবস্থায় আমাদেরকে আবার জমান ওঠানো হবে জামায়াত করা হবে সবাইকে নগ্ন অবস্থায় ওঠানো হবে তো এটা শুনে হজরত আইসা রাজি আল্লাহ এই অবস্থা সম্পর্কে চিন্তা করবেন এবং তিনি বললেন যে এখানে নারী পুরুষ একই স্থানে থাকবে এবং তারা উলঙ্গ থাকবে তাই তিনি জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসুল্লাহ নারীরা কি তখন একে অপরের দিকে তাকাবে না রাসুল্লাহা সেই দিনের ঘটনাটি মানুষের একে অপরের দিকে তাকানোর থেকেও বড় আতঙ্কজনক হবে এবং সেই সময় মানুষ অন্য কোন কিছুর দিকে মনোযোগ থাকবে না এমনকি তারা এটা বুঝতেও পারবেনা যে তারা নগ্ন অবস্থায় রয়েছে রাসুল্লাহ আরো বলেন ওই দিনটা হবে একটা ভয়ঙ্কর আতঙ্কের একটা দিন এবং এই দিন মানুষ একজন অপরজনের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এবং এই অবস্থায় আল্লাহ কাকে প্রথম পোশাক প্রদান করবেন কারণ যেহেতু সব মানুষই সেই সময় উলঙ্গ অবস্থায় থাকবে সেই বিষয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুহাম তাল্লাহ সর্বপ্রথম পোশাক প্রদান করবেন ইব্রাহিম আলাহাল্লামকে ইব্রাহিম আল খলিল তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু এবং রাসুল্লা সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে তাকে অর্থাৎ ইব্রাহিম আলাহামকে জান্নাতের একটা পোশাক প্রদান করা হবে এরপর রাসুল্লাহ সাল্লা বলেন যে এর পরবর্তীতে আমাকে পোশাক প্রদান করা হবে এবং সেটাও জান্নাতের একটি পোশাক হবে এবং এই পোশাকটার মতো পোশাক অন্য আর দ্বিতীয় কোন ব্যক্তি হবে না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সবচেয়ে ভালো পোশাক দেয়া হবে কিন্তু প্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাহিসাল্লামকে জাল্লাহ সুমতাল একটা অসাধারণ রহমত ইব্রাহিম আল্লামের প্রতি জাকে আলো সুমাতা একক ব্যক্তিকে একটি উম্মাহ একটি জাতি বলে আলোলা আখ্য করেছেন সম্মানিত করেছেন সেই দিন এই পৃথিবীকে অন্য আরেকটি পৃথিবী দ্বারা পরিবর্তন করে নেওয়া হবে সেই দিন এই পৃথিবী অন্য পৃথিবীতে পরিবর্তিত হয়ে যাবে একইভাবে আসমানসমূহ ভিন্ন আসমান দ্বারা বদলে যাবে এবং মানুষেরা সবাই হিসাবের জন্য এক মহা ক্ষমতাধর অপ্রতিরোধ মালিকের সামনে এসে হাজির হবে এই পৃথিবী যা আমরা দেখছি সেটা পরিবর্তন হয়ে যাবে এটা এখনকার মতো আর থাকবে না পৃথিবীর পরিবর্তনের মধ্যে যদি কিছু উল্লেখ করি তাহলে এর প্রথমটা হবে এটা সোজা ছড়ানো চ্যাপটা সমতল বিছানার মতো হবে এবং সেটা তখন আর গোলাকার থাকবে না এটা বর্ধিত ছড়ানো বিস্তৃত আকারের হবে মানে সমতল এবং বিস্তৃত এখানে একটি প্রাসঙ্গিক বিষয় বলে রাখা দরকার যে গ্র্যাভিটি বা অভিকর্ষ বল কি তো অভিগ্রষ হলো যে একটি বস্তুর সাথে পৃথিবীর ভর কেন্দ্রের আকর্ষণ আপনি গোলাকার অবস্থায় পৃথিবীকে অন্য একটি বস্তুকে আকর্ষণ করতে দেখবেন কারণ এর ভিতরে ভর রয়েছে এটাই অভিকর্ষ যা ভরের সাথে একটি সমানুপাতিক সম্পর্ক বজায় রেখে চলে তো যখন আপনি এই গোলাকার একটি অবস্থাকে সমতল অবস্থায় পরিবর্তন করে বিছানার করে দিবেন তখন এই পৃথিবীকে যখন সমতল করে দেওয়া হবে এবং একটি সমতল শীতের আকারে বিছিয়ে দেওয়া হবে তখনও এর অভিগ্রসর ক্ষমতা থাকবে কিন্তু সে এটা ক্রমান্বয়ে হারাতে থাকবে এবং এক সময় যখন একে সমতল করে দেওয়া হবে তখন সে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে তাই আল্লাহ সুবহান্ডলকে সম সব কিছু ফেলে দিয়ে খালি হয়ে যাবে পৃথিবী এর গর্ভ অবস্থিত সবকিছু বের করে দেবে ছেড়ে দেবে কারণ তখন এর আর কোন নিজস্ব ভর থাকবে না এটাকে বিস্তৃত করে দেওয়া হবে এবং বিশাল এলাকা জুড়ে শীতের আকারে ছড়িয়ে দেওয়া হবে অতএব পৃথিবীকে বিস্তৃত করে দেওয়া হবে এবং রাসুদুল্লাহ সাল্লাহ বলেছেন কেয়ামতের দিন করা হবে সাদা এলাকায় সাদা বা সাদা আফরা মানে হচ্ছে এবং নকি হচ্ছে খুব সুন্দর এবং বিশুদ্ধ মাটি তাই যে স্থানে মানুষকে জমায়েত করা হবে সেখানকার পায়ের নিচের মাটি হবে খুবই বিশুদ্ধ এবং সুন্দর রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য আরেকটি বলেছেন যে পৃথিবী এই পৃথিবী গোলাগার আকৃতিকে তাপ প্রদান করে ছড়িয়ে দিয়ে বিস্তৃত করা হবে এবং সমতল ভূমিতে পরিণত করা হবে তাহলে কল্পনা করে দেখুন যে এই পৃথিবী তখন কত বড় একটি বিস্তৃত হবে কারণ এই গোল আকৃতির পৃথিবীকে সমতল করে বিছিয়ে দেওয়া হবে এবং এরপর তারপরেও এত বড় আকারে পৃথিবীকে বিস্তৃত করে দেওয়ার পরেও আলদম সন্তানেরা উম্মতেরা একমাত্র তাদের দাঁড়িয়ে থাকার জায়গাটুকু ছাড়া আর কোন জায়গা খুঁজে পাবে না যদিও পৃথিবীকে বিস্তৃত করে ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ যখন তার সমস্ত সৃষ্টিকে জড়ো করবেন মানুষ জিন পশু পোকা কীটপতঙ্গ পাখি এদের সবাইকে যখন একসাথে জড়ো করা হবে তখন সেটা এত বড় জমায়েত হবে যে আপনি শুধুমাত্র আপনার দুটি পা রাখার জায়গাটুকুই খালি পাবেন শুধু দুইটি পা দিয়ে ভর করে দাঁড়ানোর জায়গাটুকু বা এতটুকু জায়গা আর অতিরিক্ত কোনো জায়গা আপনি পাবেন না মানুষের বিশাল সমাগম হবে এবং তারা সেই কঠিন দিনে একজন অপরজনকে ভিড়ের মধ্যে চাপ দিতে থাকবে এবারে আমরা কেয়ামতের দিনের কিছু বর্ণনা দিকে যাব কেয়ামতের দিন কে আমা যদিও এটা একটা দিন একটি দিন কিন্তু এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা দিন ভয় ভীতি ধারা পরিপূর্ণ কেয়ামতের দিনের কিছু নিদর্শনের অল্প কিছু আপনাদের সামনে আমি উল্লেখ করব এবং এই দৃশ্যগুলোকে অবস্থাগুলোকে অনুধাবন করা উপলব্ধি করা সত্যি আমাদের জন্য খুবই কষ্টকর এক নম্বর কিয়ামতের দিনটি হচ্ছে একটি মহান দিন মহান দিবস এবং একটি ভারী দিন এবং একটি কঠিন দিন আলাস কিয়ামতের দিনকে আখ্যায়িত করেছেন একটি মহান দিবস সব দিবসের বড় দিবস এবং একটি ভারী দিবস কঠিন দিবস বলে এগুলো আলাস মোহামতাল্লাহ বর্ণনা কিয়ামতের দিবসকে ঘিরে আল্লাহ সুহান এরা কি ভাবে না তাদের সবাইকে একদিন কবর থেকে তুলে আনা হবে এক কঠিন দিনের জন্য কঠিন দিনের জন্য যেদিন সমগ্র মানব সমাজ সৃষ্টিকুলের মালিকের সামনে এসে দাঁড়াবে একটি মহান দিন আজিম আল্লাহ সুমান করেছেন সাকিল একটি ভারী দিন হিসেবে আল্লাহ সুমান এরা উপররা বৈশ্বিক স্বার্থের এই পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে সেটাকে উপেক্ষা করে আর তাই সেই দিনটি হবে একটি ভারী কঠিন দিন এবং আল্লাহ অবিশ্বাসীদের জন্য কোন ধরনের সহজ কোন ধরনের স্বস্তি এগুলো থেকে অনেক দূরে একটি কঠিন দিন হবে সেই দিন দুই নম্বর নিদর্শন কেয়ামতের দিনের ভয়াবহতার সেই দিনটি হবে একটি ভয়ানক ভয় ভীতি পূর্ণ আতঙ্কজনক দিন আল্লাহ সুবাহ সুতরি ন জল জল তিশয় উন্নী রৌন তদু খু মুহ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 হে মানুষ তোমরা তোমাদের মালিককে ভয় করো হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো অবশ্যই কেয়ামতের কম্পন হবে একটি ভয়ঙ্কর ঘটনা সেদিন তোমরা তা নিজেরাই দেখতে পাবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রতিটি নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধ ভুলে যাবে প্রতিটি গর্ভবতী নারী তার গর্ভ অবস্থিত বস্তুর বোঝা ফেলে দেবে মানুষকে তখন তুমি দেখবে তখন তোমার মনে হবে তারা বুঝি নেশাগ্রস্ত মাতাল কিন্তু তারা আসলে কেউই নেশাগ্রস্ত নয় আর এটা এক ধরনের আজাব আর আল্লাহ আজাবই অত্যন্ত ভয়াবহ কল্পনা করুন যে একজন মা তার শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে ছুঁড়ে ফেলে দেবে এবং পালিয়ে যাবে একজন মহিলা যে গর্ভবতী সে তার গর্ভে যা আছে তা গর্ভপাত করে ফেলে দেবে এবং মানুষ আপনার চারদিকে তাকিয়ে দেখতে পারবে মাতালের মতো দিকবিদি জ্ঞান শূন্য হয়ে দৌড়ে পালাচ্ছে ছুটে বেড়াচ্ছে এবং এত ভয় আতঙ্ক থাকবে যারা অত্যাচারী জালিন ছিল তাদের দৃষ্টি সেদিন আর নিচে নামবে না তাদের দৃষ্টি শুধু উপরের দিকে থাকবে তাদের চোখ নিচে নামবে না এমনকি চোখের পলক পর্যন্ত পড়বে না আল্লাহ বলেন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 আসলে তিনি তাদেরকে সেই দিন আসা পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন যাদের চক্ষু স্থির হয়ে যাবে তারা আকাশের দিকে চেয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দৌড়াতে থাকবে তাদের নিজেদেরই প্রতি নিজেদের কোন দৃষ্টি থাকবে না ভয়ে তাদের অন্তর বিকল হয়ে যাবে তারা উপরের দিকে তাকিয়ে থাকবে তাদের মাথা ঊর্ধ্বমুখী হয়ে থাকবে এবং তারা আকাশের দিকে তাকিয়ে থাকবে তাদের চোখ নিচে নামবে না চোখের পলক পর্যন্ত পড়বে না এবং এরপরে আল্লাহ এত হালকা মনে হবে যে তা উড়ে পালিয়ে যাচ্ছে মনে হবে উড়ে যেতে পারে এবং তাদের হৃৎপিণ্ড যেন ভয়ে গলায় সে আটকে থাকবে তাদের হৃৎপিণ্ড গলার কাছে সে আটকে থাকবে অন্তরটা একেবারে হালকা মনে হচ্ছে যেন পাখির মতো উড়ে যাবে তিন নম্বর নিদর্শন সেই কিয়ামত দিবসের কঠিনতার আমরা আল্লাহ সেই দিনের ভয়াবহতা থেকে শান্তি এবং নিরাপত্তা কামনা করছি দুনিয়াতে আমাদের যত ধরনের সম্পর্ক আছে যত শক্ত বন্ধন মানুষ হিসেবে আমাদের আরেকজন মানুষের সাথে রয়েছে হতে পারে আমাদের স্ত্রী আমাদের পিতামাতা, আমাদের সন্তান কিংবা বন্ধুদের সাথে কিয়ামতের দিন এই সবগুলো হারিয়ে যাবে কোন বন্ধন থাকবে না পরিস্থিতি এতটাই কঠিন হবে যে এই সমস্ত সম্পর্ক শক্ত বন্ধন উধাও হয়ে যাবে আল্লাহ সুন্নৈ এরপর যেদিন সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন অবশিষ্ট থাকবে না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে যাবে না তারা একজন আরেকজনকে কিছু জিজ্ঞাসা করতে যাবে সেদিন কেউ কাউকে কিছু জিজ্ঞাসাও করবে না এবং কোনো ধরনের আত্মীয়তার বন্ধন কোনো সম্পর্ক থাকবে না দুনিয়াতে আমাদের যে সমস্ত সম্পর্ক ছিল তা সেদিন উধাও হয়ে যাবে হা না হালা বোলে সৌম আফি মরুমিনফিবিমু অতপর যখন একটি বিকট আওয়াজ আসবে সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে পালাতে থাকবে তার নিজের বাবা মা থেকে স্ত্রী থেকে এমনকি তার ছেলে মেয়ের থেকেও সেদিন তাদের প্রত্যেকের জন্য যে সেটাই তার নিজের ব্যস্ততার জন্য যথেষ্ট হবে আপনি আপনার ভাইয়ের থেকে দূরে সরে যাবেন আপনার মা বাবা স্ত্রী সন্তানদেরকে ভুলে যাবেন তাদের থেকে দূরে সরে পালিয়ে যাবেন কারণ তখন আপনি নিজেকে নিয়েই যথেষ্ট ব্যস্ত চার নম্বর নিদর্শন ক্যামত দিবসের ভয়াবহতার কুফাররা অবিশ্বাসীরা তারা নিজেদেরকে যে কোনো কিছুর শাস্তি থেকে বাঁচানোর ইচ্ছা প্রকাশ করবে তারা সেই দিন যেকোনো কিছু করতে যাইবে। যে গাফের দুনিয়াতে আল্লাহর জন্য একটি পয়সা পর্যন্ত খরচ করতে কিংবা একটা বাক্য একটা শব্দ আল্লাহর জন্য ব্যয় করতে রাজি ছিল না সেদিন যখন সে নিজের চোখে সেই ভয়াবহ কিয়ামতের দিনকে দেখবে সে তখন সবকিছু পৃথিবী এবং এর মাঝে যা কিছু রয়েছে তাও সে দিয়ে চাইবে যদি প্রতিটি জালেম ব্যক্তির কাছে সেদিন জমু জমিনের সমস্ত সম্পদ এসে জমা হয় তাহলে সে তার সবকিছু মুক্তিপণ হিসাবে ব্যয় করে আমার আজাদ থেকে বাঁচার চেষ্টা করবে যখন এই জালেম মানুষেরা জাহান নামের আজাব দেখবে তখন তারা মনে মনে ভারী আফসোস অনুতাপ করবে কিন্তু তখন তা কোনো কাজে আসবে না সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার মীমাংসা সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দু কল্পনা করুন আপনি এই সমস্ত পৃথিবী আপনার এবং আপনি এই সবটুকু দিয়ে দিবেন শুধুমাত্র নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এবং তারা নিজেকে বাঁচাতে চাইবে শুধুমাত্র এই সমস্ত পৃথিবী নয় বরং এর দ্বিগুণও যদি তাদের কাছে থাকে এই দুনিয়ার দ্বিগুণ ডাবল তারা লিবীন ও সু। যারা তার মালিকের আহ্বানে সারা দেয় না কে আমাদের দিন তাদের অবস্থা হবে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকতো ও তার সাথে যদি থাকতো আরো সম সম্পদ তাহলেও আজাব থেকে বাঁচার জন্য তারা তার নির্দিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত মুক্তিপণ হিসেবে আদায় করে দিত এমনকি তারা নিজেদের জাহান আগুন থেকে বাঁচানোর জন্য যে এটা যারা অস্বীকার করেছে ও অবস্থা মৃত্যুবরণ করেছে তারা যদি নিজেদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাতে এক পৃথিবী পরিমাণ স্বর্ণ ও মুক্তিপণ হিসাবে খরচ করে তবুও তাদের কারো কাছ থেকে সেটাকে গ্রহণ করা হবে না তাদের যদি সমস্ত পৃথিবী ভর্তি স্বর্ণ থাকে এবং এটা আপনি একবার চিন্তা করে দেখুন যে আমাদের চেয়ার বা টেবিলের সম বড় একটা স্বর্ণের টুকরা থাকে আমরা কখনোই সেটা সাদাকা হিসেবে দিতে যাব না কিন্তু সেই দিন সে সারা পৃথিবীর দ্বিগুণ পরিমাণ যদি স্বর্ণও তার কাছে থাকে সেটাকে নিঃসন্দেহে এক মুহূর্তের মধ্যে রাজি হয়ে যাবে মুক্তিপণ হিসেবে প্রদান করার জন্য নিজেকে রক্ষা করার জন্য কিয়ামতের দিন যখন তারা এই বাস্তবতাকে দেখবে এবং এটাই হচ্ছে মূল সমস্যা আমরা আমরা বাস্তবতা কি সম্পর্কে একটা বাস করছি একজন সালাফ বলছিলেন যে মানুষ এখন ঘুমিয়ে আছে আর তারা জেগে উঠে যখন তারা মৃত্যুবরণ করবে মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে আর যখন মৃত্যুবরণ করে তখন সে তার ঘুম থেকে জেগে উঠে আমরা ঘুমন্ত অবস্থায় রয়েছি আমরা ঘুমিয়ে আছি যদিও আমাদের চোখ সম্পূর্ণ খোলা কিন্তু আসলে আমরা অসচেতন আমরা অনেক অনেক পিছিয়ে আছি বাস্তবতা থেকে আমরা কিয়ামতের দিন যখন অবিশ্বাসী কুফারিরা বাস্তব পরিস্থিতি দেখবে তখন তারা নিজেদের মুক্তিপণ হিসেবে সমস্ত পৃথিবীকে দিয়ে দিতে চাইবে আল্লাহ সু আমাদের কাছে এত কঠিন আর তাই বোখারি বর্ণিত হাসে বলেছেন যে কিয়ামতের দিন অবিশ্বাসীদেরকে ধরে আনা হবে এবং জিজ্ঞেস করা হবে যে যদি তোমার সমস্ত পৃথিবীর সম স্বর্ণ থাকে তাহলে কি তুমি তার বিনিময়ে নিজেকে মুক্ত করতে চাইবে সে বলবে হ্যাঁ অবশ্যই তখন আল্লাহ কাছে এর থেকে অনেক কম পরিমাণ কিছু বিষয় চেয়েছিলাম দুনিয়াতে আমি চেয়েছিলাম যে তুমি বলবে লাহ ই আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ ছাড়া আর ইবাদতের যোগ্য আনুগত্যের যোগ্য কেউ নেই আমি তোমাকে সালাত আদায় করতে সিয়াম পালন করতে জি কের দোয়া করতে বলেছিলাম সাদা কাদিতে মুসলিম উম্মার দেখাশোনা করতে খোঁজখবর নিতে মানুষের প্রতি অধিকার হক আদায় করতে এগুলো বলছিলাম এতটুকুই আমি তো তোমাকে সমস্ত পৃথিবী পরিমাণ দিয়ে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে এবং আমরা অনেক দেরি করে এবং আপনি যদি কুরআন পরেন তাহলে আপনি দেখবেন যে অধিকাংশ অধিকাংশ জাহান্নামবাসীদের আত্মচিৎকার হাক আর আফসোস আর কান্নার কারণ হচ্ছে এটাই এই দেরি করার মানসিকতা এই দীর্ঘসূত্রীটা যে এখন না পরে আজ নয় কাল এই বিলম্ব করার মন মানসিকতার কারণে তারা কিয়ামতের দিন হাহাকার আর আহাজারিতে লিপ্ত থাকবে এবং এই সমস্ত অবিশ্বাসী তারা যে সমস্ত বস্তুবাদী অর্জন সেটাকে কিছুতেই ত্যাগ করতে চায় না আল্লাহ বলছেন সেদিন অপরাধী ব্যক্তি আজাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসাবে তার পুত্র সন্তানদেরকে দিতে পারলেও তা দিতে চাইবে নিজের স্ত্রী এবং নিজের ভাই কেও দিতে চাইবে এবং নিজের পরিবারভুক্ত এমন আপনার কেউ যারা তাকে জীবন ভর আশ্রয় দিয়েছিল সম্ভব হলে ভূমন্ডলের সবকিছুকেই সে দিতে চাইবে তারপরে জাহান্নাম থেকে সে আয়াতগুলো বিভিন্ন সময় পরি তিলাবাত করি কিন্তু এগুলো নিয়ে আমরা ভাবি না চিন্তা করি না এগুলো নিয়ে আমাদেরকে আমাদের আমাদের মনে কোনো প্রভাব পড়ে না আমরা এগুলো নিয়ে চিন্তা করি না কন্টেম্প করি না আপনি চিন্তা করুন এটা নিয়ে যে এভাবে ভাবুন যে এটা সত্যি আপনার সম্পর্কে বলা হচ্ছে আপনার সন্তান কল্পনা করুন যে আপনি আপনার নিজের সন্তানদেরকে একত্রিত করেছেন এবং তাদেরকে ধরে ধরে জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছেন কল্পনা করুন যে আপনার নিজের একটা বাড়ি আছে যেটা এখন আগুনে পড়ছে ভয়াবহ আগুন উত্তপ্ত আগুনের কুণ্ডলি এবং আপনি আপনার সব সন্তানদেরকে নিয়ে এসে ওই আগুনে ছুঁড়ে ফেলছেন এবং আপনি আপনার চোখের সামনে তাদেরকে পুরে যেতে দেখছেন আপনি এটা কেন করছেন নিজেকে বাঁচানোর জন্য এবং এই বিষয়টাই আপনি করতে চাইবেন কে আমতের দিন আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদের পরিবার প্রয়োজন বাবা মা এবং যারা আমাদের পরিবারে আছে তাদেরকে প্রয়োজনে আগুনে ছুঁড়ে ফেলে দিতে চাইব আমরা সমস্ত পৃথিবী পরিমাণ স্বর্ণ দিয়ে দিতে চাইব নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এবং এটা আমরা চাইব শুধুমাত্র জাহান্নামের আগুন চোখে দেখার কারণে এখনো তার আজাব আমাদের গায়ে এসে স্পর্শ করেনি শুধুমাত্র সেই ভয়াবহ আগুন দেখার মাধ্যমেই আমরা রাজি হয়ে যাব সব কিছুকে ত্যাগ করতে মাত্র এক মুহূর্ত জাহান্নামের আগুন দেখার কারণে আমাদের ধারা পরিবর্তন হয়ে যাবে আমি জানি তাহলে তোমরা খুব কমই হাসতে এবং বেশি বেশি আমরা যদি বাস্তবতাকে উপলব্ধি করতাম এই দুনিয়ার সময়টা হেসে খেলে অবসরে কাটিয়ে দিতাম না হাসান আল বাসরি রহমান একবার একজন মানুষের পাশ দিয়ে এবং দেখলেন যে লোকটা হা হাহা হা করে হাসছে এবং মজা করছে হাসান আল বস্রী তাকে হাসি দেখে বললেন যে ওহ আমার ভাতিজা তোমাকে কি আল্লাহ সুহাম বলেছেন যে তিনি তোমাকে জাহার নাম থেকে মুক্তি সে বলল না তিনি বলেছেন তোমাকে কি আল্লাহ সুবাহ বলেছেন যে তিনি তোমাকে জান্নার দান করবেন সে বলল না তিনি বললেন তাহলে তুমি হাসছ এবং মজা করছো কেন কেন তুমি নিজেকে উপভোগ করছো এত নিশ্চিন্ত তুমি কীভাবে হয়ে গেলো যে তুমি হা হাহা করে হাসছ তোমার কি কোনো চিন্তার কোনো কারণ নেই আমাদেরকে এই বিষয়টা গুরুত্বের সাথে নিতে হবে সিরিয়াসলি নিতে হবে যদিও ব্যাপারটা এতই খারাপ হয় যে আমরা আমাদের সত্যিকার অর্থে সন্তান স্ত্রী মা বাবাদেরকে আগুনে ছুঁড়ে ফেলার বিনিময়ে পৃথিবী পরিমাণ স্বর্ণ বিনিয়ে বিলিয়ে দেওয়ার মাধ্যমে জাহার থেকে বাঁচতে যাব। যদি এতটাই গুরুত্বপূর্ণ বিষয় হয় তাহলে আমাদের উচিত যে দুনিয়ায় থাকতেই এই বিষয় নিয়ে চিন্তা করা ভয় পাওয়া এবং এটাকে সিরিয়াসলি গ্রহণ করা এবং যখন আমরা বলছি যে একটু হলেও ভয় পাওয়ার কথা কারণে এবং এ কারণেই সাল্লাম সহি হাদিসে বলেছেন যে যদি তোমরা তোমাদের কাউকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তোমাদের কাউকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য তার মুখের উপরে উপর হয়ে পড়ে থাকতে হয় এবং তাকে ধরে টেনে তার মুখের উপর ভর করে নিয়ে যাওয়া হয় এভাবে যদি সে সারা জীবন থাকে নয়। আপনাকে যদি আপনাকে একটা রাস্তায় মুখের উপর ভর দিয়ে সারা জীবন ভর জন্মদিনের মৃত্যু পর্যন্ত ট্রেনে করে নিয়ে যাওয়া হয় এবং এটা যদি শুধুমাত্র আল্লাহর জন্য আপনি করেন তবু কিয়ামতির দিন বাস্তব পরিস্থিতি দেখে আপনার এই কাজটাকে মূল্যহীন বলে মনে হবে এবং আপনি তখন বুঝতে পারবেন যে আসলে হক কি জিনিস হক শব্দটা সেটা সেই আগে নয় মৃত্যু মৃত্যু হক জাহান্নামের আগুন হক জান্নাত হক এবং মুহম্মদ সাল্লাহ হচ্ছেন হক এই সবগুলি হচ্ছে হক পরিস্থিতি সত্য বাস্তব এবং সেই ঘটনা অবশ্যই আসবে এবং পাঁচ নম্বর কি দিন ভয়াবহ হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই দিনের দৈর্ঘ্য ব্যক্তি আগাম বলেন যে এটা হচ্ছে এমন একটা দিন যার দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর এটাই সেই দিনের দৈর্ঘ্য কেমতের দিন যদিও এটা একটি মাত্র দিন মাত্র কিন্তু আমরা এটাকে অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিতে হবে কেননা এটা একটা দিন হলেও তার দৈর্ঘ্য হবে পঞ্চাশ হাজার বছরের সমান এবং এই কারণেই আমরা আল্লাহ দোয়া করি যে আল্লাহ আমাদের দিনগুলোর মধ্যে সেই দিনটাকে তুমি সবচেয়ে ভালো দিন করো যে দিন আমরা তোমার সাথে সাক্ষাৎ লাভ করব। কারণ সব দিবসের মধ্যে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস এবং এটা পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন আল্লাহ সুমদাহ বলেন যখন তারা এটা দেখে আমরা এখন কে দিন দেখতে পাচ্ছি না যখন তার করছি না তাই আমরা এর প্রশংসা করি না এই বিষয়টাকে বড় করে তুলি না এই বিষয় নিয়ে আলোচনা করি না এবং এর প্রকৃত গুরুত্ব বুঝতে আমরা আমরা যখন দেখব নিজেদের চোখের সামনে তখন কি হবে আল্লাহ কোরআনে এই কে আমাদের দিনের কথা বলেছেন বর্ণনা করেছেন ভবিষ্যতের কিছু ঘটনাও কোরআনে এমনভাবে বলা হয়েছে যেন সেটা ইতিমধ্যেই ঘটে গেছে ঠিক যেভাবে কোরআনের অতীতের ঘটনাগুলিকে বর্ণনা করা হয়েছে তেমনি ভাবে আলা তার কাছে অতীত সবকিছুই তিনি জানেন এবং তিনি ভবিষ্যতের একজন আরেকজনের সাথে সংলাপ কথাবার্তা বর্ণনা করেছেন তো তেমনিভাবে জান্নাতিদের কথোপকথন আর জাহান্নাবীদের কথোপকথক আল্লাহ নাজির করেছেন আল্লাহ সুমতাল ভবিষ্যতে কি ঘটবে সে ব্যাপারে আমাদেরকে বলেছেন এবং তাই আল্লাহ বলছেন যে মানুষ যখন কি দিন দেখতে পারবে তখন সে কি করবে আল্লাহ সুমাত বলেন তারা কি আমাদের দিনটিকে দেখতে পারবে দেখতে পাবে কে আমাদের সেদিন এদের মনে হবে তারা একটা সকাল বা একটা বিকাল পরিমাণ সময় দুনিয়াতে পার করে এসেছে একটা সকাল বা একটা বিকাল পরিমাণ সময় যখন তারা মানুষ কেয়ামতের দিন দেখবে তখন তারা বুঝবে যে এই দুনিয়ার জীবন কত ছোট ছিল কারণ শুধুমাত্র দিনের একটা সকাল কেয়ামতের বছরের সমান দীর্ঘ হবে সেই দিন পঞ্চাশ হাজার বছর পাঁচশো শতাব্দী পাঁচ হাজার যুগ ৫০ হাজার বছর ঠিক এতটাই লম্বা হবে সেই দিনটি আর তাই এই দুনিয়া যা আপনার কাছে এটাই হচ্ছে যখন আপনি কেয়ামতির দিন দেখবেন তখন আপনি এই সমস্ত চাওয়া ছেড়ে দিবেন আপনার কাছে এই দুনিয়াকে শুধুমাত্র একটি সকাল বা একটা বিকালের মতো মনে হবে একটা কফি ব্রেকের মতো মনে হবে একটা দুপুরে খাবারের বিরতির মতো মনে হবে ছোট্ট সময় এরকমই মনে হবে এবং এটাই হচ্ছে এই দুনিয়া বাস্তবতা তো আমরা এই দুনিয়াটিকে আসলে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার তার থেকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি যদি আমরা এটা মানে পছন্দ করি না বা স্বীকার করতে চাই না কিন্তু আমরা সবসময় দাবি করি যে আমরা আখিরাত যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু গুরুত্ব দিচ্ছি দুনিয়াটিকে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু গুরুত্ব দিচ্ছি এটাই হচ্ছে ইসলাম কিন্তু সত্য এটাই যে আসলে ইসলামে কোরআনকে বলা হয়েছে যে এ আল্লাহ এবং এটা বলা হয়েছে যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে কল্যাণ দান করো এবং আখিরাতে কল্যাণ দান করবিলা কিন্তু একটা অনুপাত একশো বছর অথবা কি আমাদের দিন কত বড় পঞ্চাশ বছর তো এদের মধ্যে একটা অনুপাত তৈরি করুন আর এরপর এদের জন্য ততটুকু সময় ব্যয় করুন যতটুকু যোগ্য তারা এবং এই কারণে লোকমান হাকিম যখন তার ছেলেকে তখন তিনি বলেন যে এই দুনিয়ার জন্য সেই অনুযায়ী কাজ করো যত সময় তুমি এই দুনিয়াতে কাটাবে আর আখিরাতের জন্য সেই অনুযায়ী কাজ করো যত সময় তুমি আখিরাতে কাটাবে তো তাই আমি আপনাদেরকে বলছি না যে আপনি দুনিয়ার জন্য কাজ করবেন না বরং আপনি বলছি আমি বলছি যে আপনি কাজ করুন সেই অনুযায়ী যতটুকু সময় আপনি দুনিয়াতে কাটাবেন আমরা যদি ষাট আশি বা একশো বছরের জন্য এখানে বেঁচে থাকি তাহলে ততটুকু সময় ব্যয় করুন যতটুকু সময়ের প্রস্তুতি ষাট বা আশি বছরের জন্য নেওয়া প্রয়োজন কিন্তু আমাদের যে কোটি কোটি বছর অসীম সময়ের জন্য আখিরাতে কাটাতে হবে তার জন্য সেই পরিমাণে সময় ব্যয় করুন যোগ্য অথচ আমরা তা করছি না আমরা তা করছি না কে আমদ হবে। সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে আমরা তো কবরে থেকে বেশি অবস্থান শপথ করে বলবে যে আমরা দুনিয়াতে যে শুধুমাত্র এক ঘন্টার মতো অবস্থান করেছি কারণ তারা তিনশো চারশো বা পাঁচশো বছর ধরে শুধুমাত্র একটা জায়গাতেই দাঁড়িয়ে থাকবে তখন এই দুনিয়ার অবস্থানকে আর কতক্ষণই মনে হবে কিছুই মনে হবে না কি আমার দিবসের কিছু উল্লেখযোগ্য ঘটনা যা তখন ঘটবে আসমানকে গুটিয়ে নেওয়ার ঘটনা আল্লাহ সেদিন পৃথিবীকে তার হাতের মুঠো নিবেন এবং এরপর থেকে আসমানকে গুটিয়ে ফেলবেন খড়কুটের মতো কাগজের মতো আপনারা খড়কুটে দেখেছেন যখন গুটিয়ে নেওয়া হয় তো সেই রকমই সোজা হবে আল্লাহর হাতে সমস্ত মহাবিশ্বকে গুটিয়ে নেওয়াটা সহজ একটা কাজ হবে এবং মনে করুন যে আমরা কথা বলছি আসমান নিয়ে এটা আসলে কত উপর হতে পারে আমরা পৃথিবীর বাইরে যে বায়ুমন্ডলের স্তর আছে সেটা নিয়েও কথা বলছি না বরং এর থেকেও বিশাল কিছু নিয়ে সাত আসমান যা কি একটি আরেকটার উপরে বিস্তৃত সেটা নিয়েও বলছি না আমরা বাস করছি সবচেয়ে নিচের আসমানে যে সমস্ত তারকারী যেগুলো আমরা আকাশে দেখতে পাই এই ব্যাপারে আলেম এবং মহাকাশ গবেষণা বিজ্ঞানীরা আমাদেরকে বলেছেন যে সেগুলো শত কোটি আলোক বর্ষ দূরে এই পৃথিবী আর তারাগুলোর মাঠের দূরত্ব কিলোমিটার বা মাইলের এককে হিসাব করা যায় না এত দূরে এবং এটি হিসাব অনেক বড় হয়ে যায় আপনাকে অনেকগুলো সংখ্যা শূন্য ব্যবহার করতে হবে তো এই দূরত্বকে একারণ হিসাব করা হয় আলোর গতি দিয়ে যা প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এক সেকেন্ডে তাহলে এক বছরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে এখন কল্পনা করুন যে তারাগুলো পৃথিবী থেকে শত শত আলোক বর্ষ দূরে অবস্থিত কত দূরে তাহলে ওই তারাগুলো থেকে আলো পৃথিবীতে আসতে অনেক সময় কয়েক বছর পর্যন্ত সময় নেয় প্রতি সেকেন্ডে তিন লক্ষ মাইল তিন লক্ষ কিলোমিটার পাড়ি দিতে হবে সেখান থেকে আলো আসতে কয়েক বছর সময় নেয় আমাদের কাছের নক্ষত্র অবশ্যই সূর্য কিন্তু সূর্যের পরে সবচেয়ে কাছের নক্ষত্র আমাদের থেকে প্রায় সোয়া চার আলোক বর্ষ দূরে এছাড়া আরো কিছু নক্ষত্র আছে যেগুলো হাজার হাজার আলোক বর্ষ দূরে কিছু নক্ষত্র শত কোটি আলোকবর্ষ দূরে এর মানে ওই সব নক্ষত্র থেকে আলো পৃথিবীতে আসতে শত কোটি বছর লাগবে যে আলো প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পাড়ি দেয় আর এই সবই হচ্ছে আসাম দুনিয়া দুনিয়ার সবচেয়ে কাছের দিয়ে আসমান সেখানে আল্লাহ বলেন আমি তোমাদের নিকটবর্তী আসমানকে নয়ন আভিরাম নক্ষত্র রাজি দ্বারা সুসজ্জিত করে রেখেছি আল্লাহর কাছে এটা শুধুমাত্র একটা সাজানো সুসজ্জিত করেন জিনা এই বিশাল সৃষ্টি আসলে কত বড় বুঝতে সমস্যা হচ্ছে আল্লাহ সজ্জিত করেছেন সাজিয়েছেন এবং কিয়ামতের দিন তিনি এটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নেবেন আলেমগন বলেন যে এই সর্বনিম্ন আসমান আকারের দিক থেকে এর উপরের আসমানের তুলনায় বিশাল মরুভূমিতে একটা ছোট আংটির মতো মরুভূমিতে একটি আংটির ছুঁড়ে মারুন এবং এটাই এই সর্বনিম্ন আসমানের সাথে যারা তাদের উপরের আসমানের তুলনা করছেন তাদের তুলনা সবগুলোকে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন আমরা আল্লাহ সুমাতার প্রকৃত রূপ অনুধাবন করতে পারব না এটা আমাদের পক্ষে অনুধাবন করা চিন্তা করে বের করা কখনোই সম্ভব নয় আপনি আপনার সাধ্যের সর্বোচ্চ সীমা পর্যন্ত ভাবুন তাও আল্লাহ সুমতালার প্রকৃত বরত্ব কি আপনি অনুধাবন করতে পারবেন আল্লাহ বলেন আসলে মূর্খ লোকগুলো আল্লাহ সেভাবে মূল্যায়নই করতে পারেনি যেভাবে তার মূল্যায়ন করা উচিত ছিল কিয়ামতির দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং পৃথিবীর কি হবে এটা আমরা আগেই বলেছি আল্লাহ সুমতলা একে সমস্ত বিস্তৃত ভূমিতে পরিণত করিয়ে দিবেন বিছিয়ে দিবেন পর্বত সমূহের কি হবে আল্লাহ সুমতাল বলছেন একটি ফুৎকার মাত্র আর তখন ভূমন্ডল এবং পাহাড় পর্বত নিজের স্থান থেকে উপরে নেওয়া হবে অতঃ্পর উভয়কে একটা আরেকটার সাথে আশ্রে ফেলে চূর্ণ বিচূর্ণ করে লন্ডভ করে দেওয়া হবে এবং ঠিক সেই দিনই সেই মহা ঘটনাটি সংগঠিত হবে আল্লাহ সুহানো বলেন পাহাড় গুলো রং বেরঙ্গের ধুলা তুলার মতো হবে আল্লাহ বলছেন যখন পাহাড় ধুলার মতো উড়িয়ে নেওয়া হবে সমুদ্রগুলোর কি হবে আল্লাহ সুহামতাল্লাহ বলেন ইজাল বিহার ও এবং আরো বলেন ইজাল বিহার ও সুদ্দিরাত এতাল বিহার ফুদ্দিরাত যখন সাগরকে উত্তাল আমরা এখন এই ব্যাপারে অল্প যে সামান্য জ্ঞান থেকে বুঝতে পারি কিভাবে ঘটবে সেটা আলোচনা দলাই ভালো জানেন হাইড্রোজেন বা হিলিয়াম বা ইউরেনিয়ামের পরমাণু ভাঙা যায় এবং অনেকগুলো খন্ডেখন্ডে বিভক্ত করা যায় আর এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া চেন রিয়কশন যা কিনা পরবর্তীতে একটা দেয় এবং হাইড্রোজেন এবং যথেষ্ট শহরকে ঘুরিয়ে দেওয়ার জন্য এখন কল্পনা করুন যদি সমুদ্রের প্রতিটি পরমাণুর ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে তাহলে কি হবে ওই পরমাণুগুলো নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে আগুনের সৃষ্টি করবে এবং সবকিছু নিয়ে সশব্দে বিস্ফোরিত হবে তাহলে কি আমাদের দিন আপনার চতুর্দিকে সারা পৃথিবীতে বিশাল বিস্তৃত সমুদ্রে বিস্ফোরণ করবে এবং আগুন জ্বলবে আসমানের কি হবে তা প্রথমে এটি থাকবে শুরু করবে এবং আপনি পৃথিবীতে যখন একটি বাড়িতে আছেন চিন্তা সেটি কাঁপতে শুরু করলো তো কি হবে যখন সেটা কাঁপতে থাকবে ভয়ানক শব্দে সেই দেয়ালগুলো এবং ছাদ ভেঙে পড়তে শুরু করবে এবং ছিদ্র হয়ে ভেঙে পড়তে থাকবে পাথর পড়তে থাকবে আলসুমতলা বলেন যখন আসমান নড়তে শুরু করবে তখন একটি বড় বাড়ির মতো একটি কর্কট শব্দ ভয়ঙ্কর এখানে সেখানে ভাঙতে শুরু করবে আল্লাহ বলেন আসমান ছিদ্র হওয়া শুরু করবে ইজা সামা উন এটা সশব্দ কর্কশব্দে ভাঙতে থাকবে এবং সবার শেষে যা ঘটবে তা হল এবং আসমান ফেটে পড়বে অতঃপর সেদিন তা বিক্ষিপ্ত হয়ে যাবে ওয়াহিয়া মানে ক্ষতিগ্রস্ত ও দুর্বল আর এটা ভেঙে পড়তে শুরু করবে সূর্য চাঁদ তারাগুলোর কি হবে সূর্যকেও গুটিয়ে নেওয়া হবে তার আলো হারিয়ে যাবে चंद्र सूर्य नक्षत्र छिटके पड़े और ये सबकि ध्वस हु पड़े थकूल